created with free version for non commercial use অধিকার স্বামীর উপর এতদিন তো বনরা যে একতরফা কথা চলছে তাই না আমাদের চাপানো হলো এই করতে হবে এই করতে হবে এই করতে এখন শুনুন আপনাদের কি হয়েছে বনদেরকে বলছি আর আপনাদের কি দায়িত্ব রয়েছে স্ত্রীর অধিকার হক স্বামীর উপর ফাই ইউআশিরহা বিল মারুফ তার সাথে সৎ ব্যবহার সদ্ব্যবহার করবেন সে আপনারও দাসী না আপনার বাপমায়ের মায়ের দাসী না বাঙ্গালী সমাজ হিন্দু সভ্যতা রয়েছে বিয়ে করতে যায় বলে মা তোমার এটা আপনার জীবন সঙ্গিনী এটা শরিকায় হায় সারা লাইফ সারা জিন্দগির আপনার সঙ্গিনী হ্যাঁ দুঃখের সুখে শরিক হইতে হবে আপনাকে তার আর সে আপনার শরিক থাকবে কি করে দাসী বলছেন আপনারও দাসী না তো আপনার দাসী সাথে যদি একটু খোঁজ খবর না খাসে বা যত্ন করা এটা ঠিক আছে এতটুকু অবশ্যই চাপ দেওয়া যাবে বা এটা শরীয়তের নির্দেশ কারণ স্বামী এর মাধ্যমে কি হবে স্ত্রীর ওপর খুশি হবে সন্তুষ্ট হবে কিন্তু আমাদের দেশের পারিবারিক কাঠামো পাঁচ ভাই কম করে বললাম আরো বেশি থাকতে পারে আমাদের মত নয় ভাই হইতে পারে তাই না পাঁচ ভাই সাত ভাই আর বিয়ে তো কেউ করবে না ওই বড় ভাই বিয়ে করেছে একটা না মেজটার ও বাবু বিয়ে করবে না বলছে আমি পায়ে দাঁড়াইতে পারিনি তখন দুই নম্বরটা দিয়েছে বিয়ে করেছে মাত্র একজন বউ মা আর শাশুড়ি মনে করেছে আরে বউ চলে আবার আমি কেন রান্না করব। হ্যাঁ এখন সব বউ করবে আর কার জন্য স্বামীর জন্য তারপরে ছেলেমেয়ের জন্য তারপরে জন্য শ্বশুর শাশুড়ির জন্য আর তারপরে যে আরো আট ন ভাই আছে সবগুলির খাবার দাবার প্রস্তুত করতে হবে এগুলি এমন বোঝার বোঝা মান জাল্লাহমিন সুলতান যেগুলির দলিল প্রমাণ আল্লাপাকে নাজেল করেন নাই যে আপনার স্ত্রীর দায়িত্ব আছে যে দেবর ভাসুর গোটা গোষ্ঠীর রান্না করে খাওয়াইতে হবে করতে হবে না এগুলো এগুলি হচ্ছে জুলম অত্যাচার স্ত্রীদের ওপর শরিয়ত মধ্যম পর্দা অবলম্বন করেছে আপনাকে সন্তুষ্ট রাখার জন্য কোথায় পর্দা থাকে একটা যদি আপনার স্ত্রী থাকে আর পাঁচ ভাই সাত ভাইয়ের সামনে একই অন্য একই উঠানে চলাফেরা করে কোথায় পর্দা থাকে পর্দার গর্দা উড়িয়ে ফেলে দিচ্ছে ভালো আচরণ করবে স্ত্রীর সাথে এটা হচ্ছে স্ত্রীর হক সাথে সদ ব্যবহার করবে তার উপকার চেষ্টা তার মান লাগবে মানহানি করবে না স্ত্রী আমার চাইতে ছোট আমার অধীনে সেই জন্য তার উপরে মানসিক কষ্ট দেবে অথবা শারীরিক কোনো কষ্ট দেবে অথবা তার মান সম্মানের খেয়াল রাখবে না যখন তখন তার মানহানি করবে না এরকম করবে না লজ্জিত করবে অপদস্ত করবে না কখন না কারো সামনে ওয়াই ওরা তাহা তার শারীরিক কাঠামো রয়েছে সেগুলির এতটুকু কাজ করতে পারবে পারবে না তার সহযোগিতার প্রয়োজন রয়েছে খেয়াল রাখবে ওয়াই ও হাফি খেদমাতে ব্যয় তাহা বাড়ি যে সেবা যত্ন করছে স্ত্রী সেই ক্ষেত্রে স্বামী তার সাহায্য সহযোগিতা করবে ওয়াই ও শরুরে হা সুখেও শরী খাবে স্ত্রী যখন খুশিতে থাকবে তখন আপনার খুশি থাকবে স্ত্রীর ভাইয়ের বিয়ে বোনের বিয়ে বাড়িতে কিছু খুশি একটা আনন্দ হয়েছে সে একটু আনন্দ করতে চায় আপনিও তার সাথে আনন্দিত হন তার সাথে আপনিও একটু শরীর হন যদি স্ত্রীর বাড়িতে শোক নেমে আসে ওইরকমই হ্যাঁ আপনার শ্বশুর বাড়িতে কেউ মারা গেছে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে তাহলে সে কষ্টে আছে শোকে আছে তার শোকটাকে হাসি মুখে দেখা সাক্ষাৎ করবে সময় দেখা সাক্ষাৎ যখন হবে স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলতে স্ত্রী যেন আমার সাথে হাসি মুখে কথা বললে আর আপনি হাসি মুখে কথা বলবেন না আপনাকে হাসি মুখে কথা বলতে হবে এক পক্ষ থেকে নয় সব সময় একবারে যতটা লাগে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ যতটা লাগে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে ওই আসর তার অনুভূতির খেয়াল লাগবে আর তার পরিবারের একটু খেয়াল রাখবেন তার পরিবারকে কষ্ট নয় আপনার কথার দ্বারা তার কষ্ট হয় না আমাদের দেশে জোড়া গালি আছে স্ত্রী কেউ গালি না ওর বাপ কেউ গালি ওর মা কেও গালি ঠিক না হ্যাঁ অথবা বলছে যে তোর ভাই এরকম তোর বোন এইরকম এই এইরকম হয়তো হ্যাঁ এইগুলিতে কষ্ট হয় না কষ্ট হয় না বড় কষ্ট হয় আপনাকে যদি আপনার স্ত্রী বলে যে তোমার বোন এইরকম কিন্তু ঠিক না আপনার ভাই চোর আপনার ভাই তো চোর হ্যাঁ আপনার বংশ তো চোর আছে আসলে চোর তারপরেও খারাপ লাগবে আপনাকে লাগবে না যে কষ্ট দেওয়া কথা বলছে তো এটা ওই পক্ষের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে कारामान खाल रखान सुरक्षा कर स्त्री बाड़ी जे बाप मेर देखा साक्षात करते भाई बोर देखा करते मान इज्जत नष्ट हो आशंका ना था अवश्य जे दे देवे मान इज्जत नष्ट हो बन बाड़ी जो पर्दा ने बने जम से दिन दारो न তাহলে অবশ্যই সেখানে ভালো পরিবেশ নেই ইসলামিক পরিবেশ নেই তাহলে যেতে দেবেন না বল ঠিক আছে তোমার বোন যখন তোমার বাবার বাড়িতে আসবে আর তোমার বাড়িতে বাবার বাড়িতে পর্দার ব্যবস্থা আছে সেখানে তোমার বোনের সাথে দেখা করে আসো দেখা করার সুযোগ করে দেন দেখা করার সুযোগ করে দেন কিন্তু যেখানে দেখবেন যে আমার বাণিজ্য নষ্ট হওয়ার ভয় আছে আমার স্ত্রীর বাণিজ্য নষ্টা বেপর্দা হওয়ার আশঙ্কা রয়েছে সেখানে পাঠাবেন না মাঠে মাঠে না যেতে হইলে এই গরুর ঘর সাফ করতে হবে গরুর সানি কেটে দিতে হবে শুকাইতে হবে ধান শুকাইতে হবে তারপরে আজকাল তো আলহামদুলিল্লাহ যাক মহিলাদেরকে চাল খুটাইতে হয় না তারপরে হয় না একটা সব করতে হয়েছে সব রেডি করতে মা স্ত্রী যদি এমন কিছু আপনার কাছে তলব করে যেটা আপনি দিতে সক্ষম পয়সা আছে দিতে পারবেন তো দেন যদি ভালো মোবাইল দাও আমাকে নিজে ব্যবহার করছেন অবশ্যই আর যেগুলি দুজনের স্বার্থ এই কাজগুলিতে কাজগুলি করলে এতে আমারও ফায়দা আছে আমার স্ত্রীর আছে আপনি শরিক হবেন দিন সম্পর্কে আপনার স্ত্রী যদি না জানে মাসলাম শিখাবেন এটা ফরজ ফরজ নামাজ আদায় করছে কিনা খোঁজ খবর রাখবেন ভালো করে হারাম থেকে বাঁচছে কিনা আপনার স্ত্রী ভালো করে খোঁজ খবর রাখবেন পর্দা আমার বাড়িতে করে কিন্তু শ্বশুর বাড়ি গেলে করে কিনা খোঁজ খবর রাখবেন এগুলো আপনার যদি স্ত্রী কখনো রেগে যায় গরম হয়ে গেছে মাঝে মাঝে হয় যে স্ত্রী মেজাজ গরম হয়ে গেছে তাহলে কি করবেন আপনি আরো বেশি গরম হয়ে যাবেন গরম দিয়ে গরম দূর করবেন নাকি না বরং ধৈর্য ধারণ করবেন এক তো এক পক্ষ যদি চুপ হয়ে যায় তাহলে অনেক তালাকের হার কমে যাবে যখন তর্ক বিতর্ক শুরু হবে একজন চুপ হয়ে যেতে হবে এটা হচ্ছে তারিখ যদি দেখেন যে আমার স্ত্রী বেশি গেছে আমি এখন ঠান্ডা তাহলে আপনি থেমে যান চুপ হয়ে যান ওখানে যদি থেমে শুনতে না পারে যে শুনলে আমি বেশি গরম হয়ে যাবো তো একটু বেরিয়ে চলে যান আর শুনবো না এইসব কথা আর স্বামী বেরিয়ে গেলে তো রিয়াকশন হয় না কিন্তু স্ত্রী বেরিয়ে যদি চলে যাবে বিপদ আছে তাই না গাল দিচ্ছে গাল দিচ্ছে ও যদি গাল শুনবে না বেরিয়ে চলে যায় তো জানতেই যাবে শরীয় সম্মত কোন অধিকার যদি থাকে তা থেকে বঞ্চিত করবেন না তার রাহরিয়া থাকে রাখবেন স্ত্রীর স্বাধীনতা নারী স্বাধীনতা সম্পর্কে আমার একটা বক্তব্য আছে কতটুকু স্বাধীনতা আছে হ্যাঁ স্বাধীনতা আছে आल्ला क्षेत्रा मसला देखते शुद्ध महिला मध्य चाकरी बी से सऊदी आरबे महिला मद्रासा गलत चाते चाहिए अनुमति देते आज स्वामी मन कराँ अनुमति देवना तो रही विषय दिमत रहा तब यह रकम क्षेत्र स्वाधीनता दिल जो क्षय क्षतर आशंका ना था दी স্ত্রী যদি অসুস্থ হয় বলছেন শেখুল ইসলাম করবেন আপনি যদি অসুখ হন তো চিকিৎসার জন্য খুব আপনি সক্রিয় সাথে একটু সর্দি কাশি হলে দৌড় দিলেন হাসপাতালে হ্যাঁ কিন্তু স্ত্রী রোগী আছে কাজ করে নিচ্ছেন আরে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে জানাচ্ছে না সময় বের করছে না অবশ্যই সময় বের করতে হবে কিন্তু এই কথাগুলি অত্যন্ত ছিল তাই না আল্লাহ ফাকরাবুল আলম যেন আমল করার তফিক দান করেন জানলেন ঠিকই কিন্তু আসল হচ্ছে আমল করা যে এগুলি হচ্ছে এটা হচ্ছে এই সব। আমলের মাধ্যমে আপনার ইমান ইসলাম পূর্ণতা লাভ করতে পারে না হলে অসম্পূর্ণ মুসলিম ফাসেক মুসলিম গুণাগার মুসলিম মুসলিম। শুধু সহিমাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না শুধু রোজা দিয়ে আর হজ দিয়ে আর জাকাত দিয়ে আর উমরা করে জান্নাত পাওয়া যাবে না বরং আখলাখ চরিত্র দিয়ে উত্তম আচার আচরণ দিয়ে মামলায় হাসানা দিয়ে উত্তম আদান প্রদান দিয়ে জান্নাত হাসিল করতে হবে নবীল আর দিন আল মামাল দিন ইসলাম হচ্ছে উত্তম আচরণের নাম জি উত্তম আচরণের নাম আর নেকির নেম কি বলেছেন হ্যাঁ উত্তম চরিত্র আর উত্তম চরিত্রের হক আপনার কাছের লোক বেশি রাখে আপনার যে উত্তম চরিত্রটা আছে সেটা আপনার লৌকিকতার পর্যায়ে না থাকে মানে লোক দেখেন আপনার অফিসে দুই নম্বরে আপনার স্ত্রী আপনার উত্তম চরিত্রের বেশি অধিকার রাখে আপনার ছেলেমেয়েরা আপনার হুসনুল্লা আখলা উত্তম চরিত্রের বেশি অধিকার রাখে তারপর আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশীরা বেশি অধিকার রাখে তারপরে তখন আপনার অফিসে উত্তম চরিত্র আপনার মার্কেটে হাটে আর জমিনে যেখানেই চলবেন সেখানে যেকোনো মুসলিমের সাথে উত্তম আচরণ করবেন যে কোনো মানুষের সাথে করবেন অমুসলিম হলেও তার সাথে আপনি ভালো আচরণ করবেন এটাই ইসলাম শিখিয়েছে কিন্তু আল আকরাব ও ফাল আকরাব প্রথম অধিক নিকটবর্তী যারা তাদের থেকে শুরু করতে হবে আপনার মা বাপ আপনার মিষ্টি কথা থেকে বঞ্চিত আপনার স্ত্রী আপনার মিষ্টি কথা থেকে বঞ্চিত ভালো আচরণ থেকে বঞ্চিত আর আপনার যারা এখানে আপনার সাথী সঙ্গী রয়েছে ফ্রেন্ড সার্কেল রয়েছে অথবা আপনার পরিচিত লোকেরা রয়েছে অথবা এখানে আপনার কর্মক্ষেত্রে যে সব কাজের সঙ্গী সাথী রয়েছে তাদের সাথে আপনি ভালো আচরণ করেন ওদের কাছে আপনার সোনাম আছে এটা কোনো কাজে আসবে